আমি তার উঠে রশিটা ধরলামতো আনহু লোকজন আমাকে এই খবদর খবদর নই দিন উদ্ধার কি কি হয়েছে সবাই আমাকে তাড়িয়ে দিতে গেল ধাক্কা দিতে গেল আপনি কি আমার কথা শুনছেন তো শুনছেন না তাহলে রসুল্লাহ আলি সাল্লামের কাছে সবাই যেতে পারতো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 शोर जुब मसजिदे ढुके से मसजिदे ढुके देखे रसुल्ला चले गई मस्जिदे देखी इमाम रुकुते गे तक करीचे दौड़ दी দৌড়ে যে কাতারে দাঁড়ানোর চেষ্টা করি আমি প্রথম দিনে বলেছিলাম এটা একটা অন্যায় কাজ যাই হোক ওই যুবক যখন রুকুতে চলে দৌড়দিন আর রুকু থেকে উঠে গেলে তো রাগাতটা আর পাওয়া গেল না ওই যুবক আরো একটা মজার কাজ করেছেন উনি দরজার উপরেই আল্লাহ আকবর আল্লাহ আকবার বলে রুকুতে চলে গেছে দরজার ওখানেই নিজে একা একা রুকুতে চলে গেছে এরপরে রুকু অবস্থায় হাঁটতে হাঁটতে রুকু অবস্থায় খেয়াল করেন রুকু অবস্থায় হাঁটতে হাঁটতে উনি কাতারে যেয়ে গেছেন। আমাদের বাংলাদেশের কোন মসজিদে যদি কেউ এরকম করে আপনারা কি করবেন হ্যাঁ নামাজের ভিতরে তো সবাই তাকাবে নামাজের পরে ওর অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু সাহেবেরা কিছুই বলেননি ওই যুবক নিজে থেকে চিন্তা করল তাই তো কোন ভুল টুল হলো নাকি ও যে রসল্লা সাল আলি ওয়াসাল্লামের কাছে চলে গেল যে বলল হ্যাঁ যে বলল ইয়ার রসোল্লাহ আমি তো আজকে এই কাজ করে ফেলেছি জামাতে রাকাত ধরার জন্য দরজার কাছে এইরকম প্রশ্ন করে তাহলে প্রথমে আমরা রাগ করবো এই তো নামাজ পড়তে বলেছে কে একটু মশলা মাসাইল জানো না এই কাম কেউ করে নাকি কথাটা বুঝতে পারছেন मस्जिदेदी प्रवेश कर नाम तरह पर्ण थ्री क्वार्टर माथा टुपिने गए एक गेंजी ओ नाम दाड़से अपनारा कि राग करबें आदर करब कर, बें कर, बें। की कर बें भाई राग करबें नान कथा मस्जिदे ফরো নামাজের পরে যদি সুন্নত না পড়ে ছেলেরা বেরিয়ে যায় রাগ করবেন না আদর করবেন তারাবির জামাতে বিশ টাকাত না পড়ে চার ছয় পড়ে যদি যুবকেরা কেউ বেরিয়ে রাগ করবেন না আদর করবেন তবে যদি মসজিদে ওরা মোটেই না ঢোকে ফরজ নামাজেও ঢোকে না তারাবিন নামাজেও ঢোকে না কোনো নামাজে ওরা মসজিদে না ঢোকে তাহলে কি কেউ রাগ করবেন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 ওই যুবককে আদর করবেন যে মাসা বাবা তোমার মতো হাজার হাজার যুবক মসজিদে আসেনি তুমি এসেছ বাবা আমি দোয়া আল্লাহ তোমাকে বড় করুক, তুমি এই করো। আল্লাহ করুম যুবকের ভুলটা না ধরে তার পজিটিভ চিন্তা করলেন একজন মানুষ ফরজ পড়েছে সুনত পড়িনি সে বেশি অন্যায় করলো না একজন ফরজও পড়েনি শূন্যত পড়িনি সে বেশি অন্যায় করলো একজন তারাবি মোটে পড়িনি অন্যায় করলো না একজন ঈশান নামাজ তারা বুঝা দশ টাকা পড়লো চলে গেল অন্যায়লটার মূল্যায়ন করছি না ভুলটাকে বড় করে দেখছি অথচ আল্লাহ প্রতিটি নেক আমলের জন্য দশ থেকে সাতশো গুণ দেবে আর অন্যায়ের জন্য সর্বস্ব যদি হয় একটা গুণা দেবে আল্লাহ রসুল সাল্লামের কাছে ওই যুবক যে যখন জিজ্ঞাসা করল আমি রসুল কি বললেন যা হেরসান। প্রথমেই তার জন্য দোয়া করলেন তোমার ভিতরে একটা ভালো গুণ আছে পজিটিভ দিক আছে যেটা তুমি নামাজের জামাত ধরার আগ্রহ খুব ভালো করে বোঝেন প্রতিটি মানুষের ভিতরে আপনার বিশেষ করে দিনের দায়ীদের গতকাল আপনাকে বলেছি আল্লাহর দিনের দায়ী হতে হবে আর দায়ী হতে গেলে অন্তর দিয়ে প্রতিটি মানুষের ভিতরের ভালো গুণটাকে হৃদয় দিয়ে ভালোবেসে ওইটা দিয়ে দাওয়াত দিতে হবে রসুল্লাহ সাল্লাম বললেন যা দেখাল্লাহান আল্লাহ এই যে জামাত ধরার জন্য তোমার আগ্রহ আল্লাহ তোমার মনটা ভরে গেছে রাগ করেননি নামাজ পড়ো তুমি কেন এরকম করেছো কিছু সেখনি বেআপ কোনটাই বলেননি তিনি বলেছেন লাউ বাবা রকম কিন্তু আর কখনো করো বাবা কেউ সুমান আল্লাহ না। আল্লা রসুল কি কিভাবে মূল্যায়ন করতেন আপনাদের আর একটা নমুনা দিক মসজিদের যদি কোনো মুসল্লি পাঁচ ছয় বছরের চার পাঁচ বছরের বা সাত আট বছরের কোন বাচ্চা শিশুকে নিয়ে ঢোকে আর নামাজ শুরু হওয়ার পরে ওই শিশুটু কেন্দ্রে ওঠে অথবা চিললে ওঠে আপনারা বাংলাদেশের মুসল্লিরা এবং এই পাখিরক্ষ দিনদার মানুষেরা নামাজের পরে ওই লোকটাকে কি রাগ করবেন কি করবেন না করবেন। অনেক বলবে কাছে নিজের নামাজ নষ্ট করলেন অন্যদিকে নষ্ট করলেন অনেক রাগ করবে ঠিক না আল্লাহ রসুল কেমন রাগ করতেন আল্লাহ রসুল সাল্লাহামের সময় সাত বছরের কোম বাচ্চারা মসজিদে যেত মায়ের সাথে আর সাতের বড়রাধে তো বাপের সাথে সালাম ফিরিয়ে বকা দিতাম যে তোমাদের জন্য মসজিদ আসা জরুরি নাকি তোমরা তো ঘরে পড়লেই সব বেশি কেন বাচ্চা কাছে নিয়ে আসছো আমাদের নামাজগুলো নষ্ট করে দিলে বাবারা কত কথা বলতাম মেয়েদের জন্য মসজিদে জামাতে যাওয়া ফরজ উনায় কিছুই না তবে অনুমতি দিয়েছেন যদি তারা মসজিদে যেতে চাই যাবে কথা বোঝেননি আমাদের দেশে ওলামেকেরাম বলেন ফেতনার ভয়ের কারণে মেয়েদের মসজিদে যাওয়া যাবে না বলেন না বলেন না এটা কথা ঠিক আছে मे जमाते जावाजे सुन्नतू ना नफल मुस्ताह कह कहते हराम क्या ठीक हल ना कि तब सब समय नबीर तरिका के एक बस खराब जान रसल हिसम बस्जिदे चाहले बाधा दियोना पर्दार सह फेतना मुक्त भाव गेले जेते देवे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 ফিলে মেয়েদের যেতে দিই হয়তো বলি যে পর্দার সাথে কারণ রসুল্লাহ যেহেতু বলেছেন যে তোমরা যেতে দিও আমাদের কথা হলো না আমরা যেতে দেব না যাই হোক রসল্লাহাল আলী আসাল্লাম এর সময়ে মেয়েরা পিছনে দাঁড়াতেন रसूल अनेक समय नामा शुरू करी आज के एक लम्बा कैरा पड़ब क्या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 রসুল্লা ছিলেন দরদি মেটা মসজিদে আসছে নামাজ পড়তে আসছে তার বাচ্চা কাঁদছে কষ্ট হচ্ছে তার তিনি নামাজ শেষ করে দিয়েছেন আর আমরা আমরা কি করব, আমরা উল্টো রাগা রাগি গাল দেব